is tv bangla manobota samadhan scientists are not eliminating god the eliminating modules of god you learn sanskrit go back to your scripture go back to your vedas and realize that god is one division in islam is prohibited we understand the concept of god in hinduism quran is the most positive every day more than 3000 fetes are being aborted in india after After they identified that the females according to the status of 1996 U.S Department of Justice 2730 women are being raped every day every Thai second one woman has is been been raped until the time I'm here Islam has the solutions to the problems of the west of the West, of the west. <laughs> ছাড়াও মুসায়েব এবং মোহাম্মদ দুজনে শান্তিতে থাকুন তারা দুজনেই সে সময় নতুন আইন নিয়ে এসেছিলেন তবে যিশু খ্রিস্ট বা ইসালাই কোন নতুন আইন নিয়ে আসেননি তিনি আগের আইনকে নিশ্চিত করতে এসেছিলেন আর পবিত্রক্রণ এই কথাটা পরিষ্কার বলা হয়েছে সুরাস অধ্যায় নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যিশু খ্রিস্টবাঈসালাইসাল্লাম মরিয়মের পুত্র সন্তান তিনি ইসরায়েলের সন্তানদের উদ্দেশ্যে আহমদ এটা হলো নবী মোহাম্মদ আরেকটা নাম পবিত্র সাত নাম্বার একশো সাতান্ন বলা হয়েছে তারা অনুসরণ করে बार्ता बाहक निरक्षर नबी के जार कथा उल्लेखर इंजिले पवित्रकुरद्लम नबी हिसाब से आसबें मोहम्मद भविष्यवाणी बैबलर ओल्ड टेस्टावेंटे बुक अब डिटोरोनमी अद्याय अठारो अनुच्छेद अठारो एचड़ा और बला डिटोरोनमी অধ্যায় 18 অনুচ্ছেদ উনিশ যদি কেউ তার কথায় কর্ণপাত না করে আমি তাহলে তাকে দেখে নেব বাইবেলের কিছু অনুবাদ বলছে তাহলে আমি প্রতিশোধ নেব তার মানে যদি কেউ এই রাসুলের কথাগুলো মান্য করে না চলে সর্বশক্তিমান ঈশ্বর এদের উপর প্রতিশোধ নেবেন বাইবেলের ওল্ড টেস্টমেন্টে বলা হয়েছে বুক অব আয়জায়া অধ্যায় নাম্বার উনত্রিশ অনুচ্ছেদ বারো বলা হয়েছে এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তখন তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন উত্তরে বলবে আমি তো পড়তে জানি না আর ঠিক এই ঘটনাটাই ঘটেছিল যখন সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে প্রথমবারের মতো ওই ওহিনাজিল হয়েছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি যখন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম জাভেলানুরে গেলেন মানে হেরা গুহায়। সেখানে প্রথমবারের মতো আল্লাহর ওহিন নিয়ে হাজির হলেন ফিরেস্তাজ ইব্রাহল আর তিনি বললেন ইকরা আমাদের নবী মোদ সুল্লাম বললেন আমি তো পড়তে জানি না এখানে সেই ভবিষ্যৎবাণীটা সম্পূর্ণভাবে পূরণ হয়ে গেছে যেটা আছে বুক অব আয়জায় অনত্রিশ অনুচ্ছেদ বারো এই গ্রন্থ দেওয়া হবে তাকে যার অক্ষর জ্ঞান নেই আর তাকে বলা হবে তুমি এটা পড়ো সে তখন বলবে আমি তো পড়তে জানি না আর মোহাম্মদ সুল্লাহ সাল্লামও ঠিক একই কথা বলেছিলেন মা আনা বেকারি আমি তো পড়তে জানি না এছাড়াও নবী মোদের নাম ওল্ড টেস্টমেন্টে উল্লেখ করা হয়েছে বাইবেলে আছে বুক অব সলমান অব্ব পাঁচ অনুচ্ছেদ ষোলো এটা একটা হিব্রুর ধৃতি বলা হয়েছে অনুবাদ করলে তার মানে হবে যে তার মুখের কথা খুব মিষ্টি সে হবে সম্পূর্ণ মনোরম সে আমার প্রিয় পাত্র সে আমার বন্ধু সোনোহে জেরুসালামের কন্যারা তবে হিব্রু ধৃতি হচ্ছে মহম্মাদিম তাহলে মোহাম্মদের নাম উল্লেখ আছে একেবারে অরিজিনাল পাণ্ডুলিপিতে তবে অনুবাদ করতে গিয়ে তারা বলছে যে সম্পূর্ণভাবে মনোরম তাহলে আপনারা বাইবেলের अनुबाद पढ़ें बुझे पब्बे ना जबी मोहम्मद सल्ला नाम बैवेल उल्लेख कर समय कम तबगुलविष्यवाणी ने कथा पब्बना तब मोहम्मद सल्लास नाम निउेटाम उल्लेख कर बल रही है कौशलभ जन अद्याय नम्बर चौदह अनुच्छेद षोलो जीशु ख्रीटाईल्लामाम प्रार्थना करबार पितारसक्तेश्वर का जान पाठान एक सत्यर आत्ता এছাড়াও বাইবেলে উল্লেখ আছে গসপুল্ল জন অধ্যায় নম্বর পনেরো অনুচ্ছেদ ছাব্বিশ যখন আমার পিতার কাছে প্রার্থনা করি আর যখন তিনি সত্যের আত্মাকে পাঠাবেন সে তোমাদের সাথে থাকবে চিরদিন বাইবেল আরও বলছে গসপুল্ল জন অধ্যায় নম্বর ষোল অনুচ্ছেদ সাত তারপরও আমি তোমাদের সত্যি কথাটা বলছি তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আসবে না আর আমি চলে গেলেই তাকে পাঠিয়ে দেব যিশু খ্রিস্টু ভাই সালসাল্লাম বলছেন যে তারপরও তোমাদের জন্য ভালো হবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না আর আমি চলে গেলে তখন তাকে পাঠিয়ে দেব এই সত্যের আত্মা যদি ভালো করে দেখেন অরিজিনাল পাণ্ডুলিপি যেখানে ভাষাটা অ্যারামাইক সেখানে শব্দটা প্যারাক্লিট যার মানে প্রশংসনীয় এটাই হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের মানে তবে তারা শব্দটাকে বানিয়েছে প্যারাক্লিটস যে শব্দটার অন্যতম একটা মানে হচ্ছে সত্যের আত্মা এখন হোক প্যারাক্লিট বা প্যারাক্লিটস আলহামদুলিল্লাহ দুটো শব্দের মানে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সালামের নামের সাথে মিলে যায় কিন্তু অনেক খ্রিস্টান বলে এই ভবিষ্যৎ বাণী যে একজন সত্যের আত্মা আসবেন এটা বলছে পবিত্র আত্মার কথা যদি ভালো করে দেখেন এই ভবিষ্যৎবাণীটাই বলা হয়েছে গসপুল্লাব জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ সাত তারপর আমি তোমাদের সত্যি কথা বলছি তোমাদের জন্য ভালোভাবে যদি আমি চলে যাই কারণ যদি চলে না যাই তাহলে সত্যের আত্মা আসবে না সত্যের আত্মা আসার শর্ত হচ্ছে তার আগে যিশুখ্রিস্ট সেখান থেকে চলে যাবেন যদি তিনি চলে না যান তাহলে সত্যের আত্মা আসবে না যিশুখ্রিস্ট চলে যাওয়ার পরেই তাকে পাঠিয়ে দেবেন তাহলে সত্যের আত্মা আসার প্রধান শর্ত হলো তার আগে যিশুখ্রিস্ট বা ইসলাসাল্লাম এখান থেকে চলে যাবেন বাইবেল পড়লে আমরা জানতে পারি যীশু খ্রিস্ট পৃথিবীতে আসার আগেও পবিত্র আত্মা সেখানে ছিল সে এক সময় ছিল এলিজাবেথের গর্ভে যিশুখ্রিস্টের জন্মের সময় পবিত্র আত্মা সেখানে ছিল প্যান্টাগস্টের উৎসবে পবিত্র আত্মা ছিল তাহলে এই ভবিষ্যৎবাণীর দিয়ে কখনোই পবিত্র আত্মাকে বোঝানো হয়নি এখানে বোঝানো হয়েছে কেবলমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে বাইবেল এছাড়াও বলছে গসপাল অব জন অধ্যায় নম্বর ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ যিশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদের অনেক কিছু সম্পর্কে বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যেরা তা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদেরকে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণীটা অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নব্বী মোহাম্মদামকে যিশু বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু সম্পর্কে বলতে চাই যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন আমি তোমাদেরকে অনেক কিছু বলতে চাই তবে সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছুই বলবে না সে যা শুনবে সে কথাগুলোই বলবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে তোমাদেরকে সে ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মহিমান্বিত করবে তাহলে এই ভবিষ্যৎবাণী অন্য কাউকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমি একটা লেকচার দিয়েছিলাম যেটার বিষয় ছিল মোহাম্মদকে নিয়ে ভবিষ্যৎ বাণী পবিত্র প্রত্যেক যুগেই আমি কিতাব প্রেরণ করেছি ও হিনাজিল করা হয়েছে পবিত্র করণে এরকম চারটা আসবানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তওরাত ইজিল এবং কোরআন তওরাত হলো সেই ওই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী মুসাল্লামের উপর জবুর হল সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল নবী দাউদ উপর। ইঞ্জিল হচ্ছে সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্ট ভাই সাল্লাহ উপর আর কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানী কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সালামের উপর পবিত্র কোরআনে মাত্র চারটা আসমানি কিতাবের নাম উল্লেখ করা হয়েছে তবে প্রত্যেক যুগেই আল্লাহ তালা আসমানি সহিফা পাঠিয়েছেন এরকম অনেক সহিফা থাকতে পারে যেমন ধরেন সুফে ইব্রাহিম ইত্যাদি কিন্তু নাম দিয়ে মাত্র চারটার কথা আছে এখন যেসব আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত কিতাব পবিত্রকরণের আগে সেগুলো এসেছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের আদেশ নির্দেশগুলো পুরোপুরিভাবে মেনে চলার প্রয়োজন ছিল একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তবে পবিত্র কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত কিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য প্রেরণ করা হয়নি পবিত্র কোরণে বলা হয়েছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর এক আলিফলাম র এই কিতাব আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লুসাল্লাম যাতে করে তুমি পদ দেখাতে পারো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে বলা হয়েছে যাতে করে নবী মো সাল্লাসাল্লাম পদ দেখাতে পারেন পুরো মানব জাতিকে শুধু মুসলিম বা আরবদের নয় গভীর অন্ধকার থেকে আলোর দিকে করোনারও বলছে সুরা ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত নম্বর বাহান্ন এটা মানুষের জন্য একটা বার্তা যেন এটা দ্বারা তারা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে যে তিনি একমাত্র উপাস্য যাতে বোধ শক্তি সম্পন্ন উপদেশ গ্রহণ করে সুরাবাকার উল্লেখ করা হয়েছে অধ্যায় নম্বর দুই একশো পঁচাশি রমজান হল সেই মাস যে সময় কোরআন অবতীর্ণ হয়েছে মানব জাতির সত্য ও পার্থক্যকারী রূপে এরপর অধ্যায় নম্বর উনচল্লিশ এক নম্বর একচল্লিশ আমি অবতীর্ণ করেছি তোমার প্রতি নবী সাল্লাই সত্য সহ খিতাব মানুষ জাতিকে পদ দেখানোর জন্য এখানে শুধু মুসলিম বা আরবদের পদ দেখানোর কথা বলা হয়নি পদ দেখাতে হবে পুরো মানব জাতিকে যেহেতু কোরআন হচ্ছে সর্বশেষ আর কিতাব এটা শুধুমাত্র মুসলিম বা আরবদের জন্য নয় পবিত্র কোরআন পুরমাণব জাতির জন্য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 লাভের উপায় প্রতি শনিবার সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস বাংলায় একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা इब्राहिम जहांगीर आलम मानव जी के सृष्टि जीवन ज्ञान गर्भ आलोचनार मंच परवर्ती अनुष्ठान पीस टी প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা হচ্ছে বুখারিতে খন্ড নম্বর এক অধ্যায় ইমান হাদিস নম্বর আট প্রিয়নবী বলেছেন যে ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো পাঁচটা পাঁচটা স্তম্ভ প্রথমটা লাহ ইল্লা মোহাম্মদ রাসুল্লাহ দ্বিতীয়টা হচ্ছে নামাজ আদায় করা তৃতীয় হচ্ছে জাকাত চতুর্থটা হচ্ছে রোজা আর পঞ্চমটা হচ্ছে হজ প্রথম স্তম্ভটা হচ্ছে লা ইলাহা ইল্লাহ মুহম্মদুর রাসুল্লাহ আল্লা ব্যতীত কোনো উপাস্য নেই এবং নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর নবীর রাসুল পবিত্রকরণে বলা হয়েছে সুরা বাকারা অধ্যায় নাম্বার দুই আয়াত নম্বর একশো এটার মধ্যে কোনো পূর্ণ নেই যদি তোমাদের মুখ পূর্ব বা পশ্চিমে ফিরে থাকে তবে পূর্ণ হবে তখন যদি বিশ্বাস করো আল্লাহকে যদি সর্বশেখ আল্লাহকে বিশ্বাস করো বিশ্বাস করবে শেষ বিচারের দিনকে বিশ্বাস করবে ফেরেস্তাগণকে আসমানি কিতাবকে আর নবী রাসুলগণকে 3 ले कथा जा तुमने प्रथम सदृश्यूब केवल अल्लाह ताल এরপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম নিজের ইচ্ছাকে সমর্পণ করি আল্লাহ পবিত্র করণের এই আয়াতটা আমাদেরকে দেখিয়ে দেয় কিভাবে এক আল্লাহ ব্যতীত আমরা অন্য কারো করি না অন্য কাউকে তার শরিক করি না আমরা আমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে অভ হিসেবে গ্রহণ করি না আমাদের দেখতে হবে যে সাদৃশ্যগুলো কি কি সেই সাদৃশ্যগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে বাইবেল এবং পবিত্র কূরণে পবিত্র কূরণে পুরস্কার বলা হয়েছে সুরাই খাস অধ্যায় নম্বর একশো আয়াত এক থেকে চার বলা হয়েছে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী কাউকে আছে পবিত্র কোরআনে যদি কেউ এমন দাবি করে যে অমুক মানুষটা হল ঈশ্বর যদি সেই লোকটা সুরা ইখলাসের এই চার লাইনের সংজ্ঞার সাথে মিলে যায় তাহলে আমরা মুসলিমরা কোনো আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারব প্রথমটা হচ্ছে বলো তিনি আল্লাহ এক এবং আল্লাহ তিনি সার্বভৌম চিরস্থায়ী কাউকে তার সমতুল্লাহ কিছুই নেই এই চারলাই সংজ্ঞা সুরাই ক্লাস এটাকে বলা যেতে পারে থিওলজির কোষ্টি পাথর থিও মানে ঈশ্বর লজ্জি মানে বিদ্যা থেজি মানে ঈশ্বর সম্পর্কে বিদ্যা সুরাস ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর যদি কেউ দাবি করে যে অমুক লোকটা হচ্ছে ঈশ্বর অথবা মানুষ যেসব ঈশ্বরের উপাসনা করে সেই ঈশ্বরকে সুরাস দিয়ে পরীক্ষা করে দেখেন সে যদি সুরাইখলাসের এই চারটা পরীক্ষায় পাস করে আমরা মুসলিমরা তাহলে কোনো আপত্তি ছাড়াই সেই লোকটাকে আল্লাহ বলে মেনে নেব একই ধরনের কথা বাইবেলও আছে বাইবেলের ও বুক অব ডিটোরোনমি অধ্যা নম্বর ছয় অনুচ্ছেদ চার নবী মুসাল্লা বলছেন এটা হিব্রুধৃতি যার মানে সোনোহ ইসরায়েলবাসী ঈশ্বর আমাদের প্রভু কেবলমাত্র একজন একবার যিশু খ্রিস্ট ইসালাহাল্লামকে প্রশ্ন করা হল ঈশ্বরের আদেশগুলোর মধ্যে প্রথমটা কি যিশু সেই উত্তরটাই দিলেন যেটা আগে বলেছিলেন নবী মুসাল্লা সাল্লাম এটা আছে গসপল অফ মার্কে অধ্যায়ে নম্বর বারো অনুচ্ছেদ উনত্রিশ তখন উত্তরে বললেন চার নম্বর আটচল্লিশ যে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর যে পাপকে কখনোই ক্ষমা করবেন না সেটা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ আল্লাতালার সাথে অন্য কাউকে শরিক করে তাহলে সে খুব ভয়ঙ্কর পাপ করেছে পবিত্র কূরণে আরো বলা হয়েছে সুরের নিসা অধ্যায় নম্বর চার আয়াত ষোলো যে আল্লাহ কখনোই তার সাথে অন্য কাউকে শরিক করা পাপ ক্ষমা করবেন না অন্য যে কোনো পাপ তিনি চাইলে ক্ষমা করতে পারেন তবে যদি কেউ আল্লাহ সামানার সাথে অন্য কাউকে শরিক করে সে তাহলে ভীষণভাবে পথভ্রষ্ট হয় তাহলে ইসলাম ধর্মে সবচেয়ে বড় পাপ সর্বশক্তিমান আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা আল্লা তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করা আর একই রকম কথা আছে বাইবেলের মধ্যেও বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ বলা হয়েছে যে সর্বশক্তিমান ঈশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনোরকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছু। তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ একই কথা আবারো আছে বুক অব ডিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্তর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য কোন দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোন রকম মূর্তি তৈরি করবে না যেটার সাথে কোনোরকম সাদৃশ্য আছে আকাশমণ্ডলীর উপরে নিচের পৃথিবী বা তার নিচে পানিতে কোনো কিছুর তোমরা তাদের সামনে নত যেন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ পণে পুরস্কার বলা হয়েছে তারা ধর্মের অবমাননা করে তারা খুফরি করে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যিশু মরিয়মের পুত্র সন্তান তার ধর্মের অবমাননা করছে তারা খুফরি করছে যারা এরকম বলে যে আল্লাহ হলেন যীশু খ্রিস্ট মরিয়মের পুত্র সন্তান অথচ মসি বলেছেন আল্লাহর ইবাদুম তিনি আমারও তোমাদের প্রভু আর জাহান্ন হবে তার আবাস স্থল এবং তাদের জন্য পরকালে কোনো সাহায্য করে নেই যিসু সালাম বলেছেন যদি কেউ আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত নিষিদ্ধ করবেন আর জাহান্নাম হবে তার আবাসে স্থল এবং তাদের জন্য পরকালে কোন সাহায্য করে নেই সবচেয়ে বড় পাপ ইসলাম ধর্মে পাশাপাশি খ্রিস্টান ধর্মেও আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা তবে দুর্ভাগ্যের কথা আমাদের আশেপাশে এরকম অনেক খ্রিস্টান ভাই আছেন যারা বলেন যে যীশুখ্রিস্ট নাকি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সত্যি বলতাম যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা এমন একটা অনুচ্ছেদ পাবেন না যেখানে যিশু খ্রিস্ট ভাই নিজেই বলেছেন যে আমি ঈশ্বর বা তোমরা আমার উপাসনা করো আমি এই কথাটা আরেকবার বলছি যদি আপনারা বাইবেল পড়েন গোটা বাইবেলে একবারে পরিষ্কার করে বলা এরকম একটা অনুচ্ছেদ খুঁজে পাবেন না পুরো বাইবেলের মধ্যে जे जिशु ते ते थाकून निजर मुखे तुम्हारा गसपुलेद आठ जीशु ख्रीटाम गसपुल जन अध्याय दस अनुच्छेद उन्त्रिस पिता सवार चे महान गसपोल मैथ्यू अध्यय बारो अनुद আমি শয়তানকে তাড়িয়ে দিই সাহায্যে গসপ্লব আমি আমার বিচার সঠিক কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা পূরণ করি না আল্লাহর ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম যিশু তার নিজের মুখে বলেছেন আমি আমার নিজের থেকে কিছুই করতে পারি না শুনি আল্লা আত্মসমর্পণ করা এ ব্যাপারে আমি শুরুতে বলেছি তাহলে যিসু মানিস্লাম ছিলেন একজন মুসলিম বাইবেলে আছে বুক অব্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরায়েলের অধিবাসীরা এই কথা শোনো নাজারেদ শহরের জিশু, ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে এগুলো করাবেন আর তোমরা তার সাক্ষী বলা হয়েছে নাজারেদ শহরের যিশু ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে যে অনেক অলৌকিক আর আশ্চর্য কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তার সাক্ষী থাকবে যিশু খ্রিস্ট তো কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যতম প্রধান একজন নবী এবং রাসূল صلى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 दो आप पुनो शकाल महान आल्ला मानवजात आह्वान दया ज्ञान झर्णाधार विपदगामी पथ प्रदर्शक প্রতি যারাশা এই পৃথিবীর বই আল্লাহর পক্ষ হতে মানুষের প্রতি চূড়ান্ত বার্তা চলুন এটা পড়ি বুঝি এবং অনুসরণ করি